عذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ضيا مو برند والله رنامي لم يكون الذي كفروا من أهل الكتاب والمشرركين مو فكينا حتى تأتيهم البنا كتاب المدة جرة الكفر كيا شلو تهرى اب مسيكر عبون مت آببيششلو جيجننا تحت النكشي ب برماناشلو আল্লাহর নিকট হইতে এক রাসুল যে আবৃত্তি করে পবিত্র গ্রন্থ যাহাতে আছে সঠিক বিধান যাহাদেরকে কিতাব দেওয়া হয়েছিল। তাহারা তো বিভক্ত হইল তাহাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর তাহার ইবাদত করতে। এবং সালাত কায়েম করিতে ও জাকাত দিতে ইহাই সঠিক দিন কিতাবীদের মধ্যে যাহারা কুফরি করে তাহারা এবং মুর্শিকরা জাহান নামের অগ্নিতে স্থায়ী ভাবে অবস্থান করিবে উহারা এই সৃষ্টির অধমিয়া যাহারা ইমান আনে ও সৎকর্ম করে তাহারা এই সৃষ্টির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 तहारो तहाते या तहार सन्तुष्टर जे तहार प्रतिपालक के भय